الحمد لله الذين لا تراهر المور ولا تخالفه الظنور ولا وزقه الظقور ولا تغيبه الحواب ولا يحشى الظوائر يعلم مسافين الجبال ومكانه البحار وعدد قصر الأمطار وعدد ورد الأشجار وعدد عبلا عليه الليل شرك عليه المقام ولا تراني منه سماع جمع ولا أرض أرضا ولا بحر ما ولا جبل ما قلقان والحي الغيور لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المستطرة الذي أعطاه كل كآذف معرفة شيء شباعته وخلف المرادين لسال إسماعيل رضا إصحاب فصاحب صالح حكمته البشرى ياسوب جمال يوسف صبرا يغطا تريد استهاد يوسى صوت داود قب دانيال وقار ياسوب دانيسا قوة موسى فايضا قصر لعمان والهمن خضر صلى الله عليه وعلى اله وصحبه الصادقين اجمعين بعد اقرؤوا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اشهد الله ان لا اله الا الله وحده لا شريك له وان وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمك الزمان مشقون خمسة وينثون خمسة مشقون الدنيا وينثون الآخرات مشقون الحياة وينثون العلم مشقون القصور وينثون الفتور مشقون المال وينثون الحساب يحبون الخلق وينثون الخالق فقال رسول الله صلى الله عليه وسلم أنا فأيتم منهم وكم برهاء منهم أو كما قال عليه السلام وقال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت الزبعة والفتن فليؤذر العالم علمه সব সবসানু আ আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে এ ব্যাপারে মাধ্যমে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পাঠে আর মানুষ হিসাবে আসতে পারার কারণে শ্রেষ্ঠত্বের মুখুট আমাদের মাথায় ফের প্রতি উত্তর আপনাদের সামনে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দিয়া মানে হজার্ত তো আমি আর তোমাদেরকে তো আমি হুকুন দিয়ে এটা কেমন করছিলাম হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে আমি তো হইতেই পারে না শুনেছি যে আর্থ যাব আমরা মানুষকে আখেরা তো দিলাম উত্তরটা জিজ্ঞেস করছি আমরা কুইপুলি তো হারাইলাম পুনেও হারাইলাম আখেরা তো হারাইলাম তা আমরা কোথায় যাবো পরে আন্তঃ বাস্তবিক আমাদের সবার সামনে এই কথা প্রস্ফুটিত যে কুদ্রতের হাত যদি আমাদের উপরে না রাখত তাই নির্দিষ্ট পানি করে উৎকৃষ্ট রূপ নিয়ে বুনিয়াতে আসার করে একটিয়ার থাকে কুকুরতে কুদর হাত লাগতে বিদায় সেজন্য মানুষ সৃষ্টির নৃতান্তর ভিতরে বর্ণফুড এর কোন জিনিস আমাদের কাছে নাই আল্লাহ আমরা তোম না কিনা উৎকৃষ্ট পানি নিয়ে আল্লাহ ক্ষুদ্রী হাতের মাধ্যমে আমাদের সেবা যদি জমি সুমায় পড়ে সুমায় সে নে সুপ্রুতি হাতের ছোঁয়াে প্রসপস্থিত হইলো। ওয়া আবা ইননা ইখতিসতু বাইন সুম্মা dama সুম্মা muzgh. সুম্মা ইযামা কসাইতু আলামি লহমা। হস্তার আবরণ আমি তো রাখছি। আও হাইতু মালাকুল মুআক্কালি বিল আলফাম। রেহেদার ফেরেশতার কাছে আমি ওহুঁ পাসে জামনা فأوحبت ملك المؤكد بالأرحام فأقلش ريشك الرقيب فأقلق ورده بشاو فأقلشت على ريشك الرقيب فأقلق بوري ريكو لديكم عدد بحيير قصة إذا فلا لك الدين تخطع تحت شلونا تترقص ولا لك لتان تنفيق جبا باكشبت شلونا ولا لك ودن تسمع قان شلو فيدس رمو الخمضة ছিল ভালো মন্ত্রেখা ছিল কিন্তু হাত ছিল না তকসিস পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কতটা হাত রাখে নড়া চড়ার ক্ষমতাই তোমার ছিল আমি তোমাকে পারব তাও দেখো جاءت لك حنالا في وجنلات شباً دنيا غافلت مرضى بارك الله غافلنا عن الشرافين تماثنه بعلوشة جاءت شباً من الهترة كنته جاءت لك حنالا وأنبعت لك هل قيدي رقي القيدي في صدر أمي الترمات من الهترة كنته بطلة وقيا من جاربه সারা দুনিয়া তোর মাঝাল খাওয়াইছে কিন্তু আমি তোর মা আসতে নেই সারা দুনিয়া ভেজাল করতে কিন্তু মা দু ছোয়া আসছে ওইখানে আমি হিটালের মধ্যে গরম করে তোর মুখে বেশ করত যেখানে গরমের ছোয়াল আসতে তিনি তোমার আপা কিনতে হয় না আমি তিনি মাধ্যমে তোমার মুখে পেশ করছি এভাবে তোমাকে আমি আর আমি আল্লাহ শিক্ষা কান্না আর কান্নার সাথে ভালোবাসার সাথে আমি হিল করে দিয়েছি লোকাটি এক রশিতে বাংলাদেশ কান্নার ভিতরে জাদু ঘোরাছে জাদু কলম্ব সাহায্য জমিয়া তুমি কান্না সুর তুতে দেয় সুর তুতে দেয় তোমার থেকে সব তোমার থেকে হাত তনা তুমি না ঘুমাই চৌক ঘুমাই হাতা তা খাইলে চৌকি খাইতো নেই আমি তো قلت تكون ذلك بكشف أن على ذلك أحد غيري ولو ما الضمد عميش هركو الخموطة رخيته نقول الله فيديك عميش لا يقبل على ذلك أحد غيري عميش هركو الخموطة رخيته ويا الله عميش مستكام تلقل يا الله قلس فلما مدبر فيك تدبيرا تربط لما تدبير سلطة চলতে চলতে সবাই করতে শুরু করছে কান শুনতে শুরু করছে আলো তোমার কান শুনতে শুরু করলো নিচানো তোমার সবার বলতে শুরু করলো আইন তোমার চোখ দেখতে শুরু করলো করো চিন্তা করতে শুরু করলোকে সিয় তোর হাত ধরতে শুরু করলো চান সে হিগলুক তোর পাউ চড়তে শুরু করলো অতরা কিনলুক তোর বয়স বাড়তে শুরু হইলো অষ্টাব না হাতি মাংস শক্ত হইতে শুরু করলি আমার না প্রেমিতে শুরু করল সবচেয়ে বড় তৃতীয় স্থান ধরে বসলো এমন রাজারী রহমত সিরের সাথে বসত উনিও পুরো সুরে প্রত্যাহার হতো রাজারী রহমদ চল্লিশে সবচেয়ে বড় হিসান আল্লাহ সূত্রে মুসলমানের ঘরে আল্লাহ থাকে আল্লাহ হিসান আল্লাহ রেহসান আল্লাহ সঙ্গীত আমি লোক চাইতে পায় না কিন্তু আমরা নাচাই আধায় রেহায় তো একসময় আসছে ওনাদেরত ফায় অসুম্বত আমাকে দেখাও যার দিন আসলেই তুমি আজ উন্মতো মহাম্মদ পেয়ে শুরু করো আমাদের দেখাও হুম বহু আগে চলে আস দেখবা আওয়াজ আমাকে শুনে আন্লা চারদিকে দেরি আমরা সারাদিকে দেরি হয় না মানে আমরা সবাই সারাদিনে আমার পর্যন্ত সকালে যে আসবে সেও সারাদিকে লেপ্তাই লেপ্তাই আস্তানা বিভু এতদিন পর্যন্ত আপনার আওয়াজ শুনতেছে কিন্তু আল্লাহ মুসা শুনো শুনো আজকে থেকে নির্ধারিত কেমন পর্যন্ত আমার ঘরে খেয়ার আসবে সর্বপ্রথম এহারাজ ঝাপন করবে সর্বপ্রথম শব্দ এটা মূর্তি আরেক করতে হবে ছিল শীতকুল মা আল্লাহ ভালোবাসা এই জন্য সর্ব নেই উনি আসেন তাম রায় বলতে ছিল সেপা তাই ছিল তাই আমি মারপাটের টিকা বাহির করছে যখন বলেছে যখন বাহির হইতেছিল সারা দুনিয়া যখন বাহির হয় তখন দুর্গন্ধ ছড়ায় মারপাটের টিকা কিন্তু হরিশাম যখন কান্নাল তখন মুস সাম্বরে সারা দুনিয়া যেন ছড়াইতেছে তার উপরে কোন ময়লা ছিল না নিচে কিলিয়ে ভিতর থেকে ওয়াশ করে ছেড়া যায় সোয়াইকে উঠছে আর বসতে আর সেই দাস সেন্টার চলে কল আমার কল জানা কি বলার বলতে আবার সেন্টার থেকে সোজা সাহা রূপ আর শাহাদিকে উপরের দিকে উঠাইছে বলতেছে রূপ আর পুরা রাজত্ব আমার সঙ্গে উদ্ভাসিত হয়েছে এটা কেমন বাচ্চা বলে তারপরে স্বাভাবিক হয়ে সুরা দৌড়া গেছে সুয়ে গেছে দৌড়া বাচ্চাকে করে দিচ্ছি আরে ডুব কি আওয়াজ বিহারা চিপনি মশ আহা و হতম হল তিনতে সমগ্র জগৎ চক্র কে নাম আর শিক সমগ্র মুখরুখ সমস্ত রুহানি জগতের জিনিস বড় মিলের মাল ওই সিন সিং সিং ও তৈরি সব রুহানি জিনিস বাচ্চা সিনার ভিতরে বড় আহ আদ মার কাু قلص ايراهيم رسانا اسماعيل نباي ا فتاه صادق اسمه سلود اسراء يوسف جمال يوسف صبر ايوسف طاعه هرون جهاد يوسف قبه عاليه سوده داود وقال ايليا سوده عيسى قوه موسى هيبه سليمان اسم الخليفه قد مزوحه في جميع اخناف المدن واتى চাল ছিল যাবে উম্মত হইতে চাইলে হওয়া যাবে না এই উনি খানু খা ধোয়া বলছে আনু কারো জেমাতে আসে বলতে আমাকে ওই উম্মতের হাতের ছোঁয়া বিোয়া আর বলছে ছোঁয়া আবার কি বলতে উম্মত যেন আমাকে কাপড় দাফন করে বাচ্ছে আর ঐতিহাসিক না হইলো সুস্থ সত্য সত্যি না সিদ্ধি দানিয়া তোমরা ভিতরে পাবে আবু মুসা আসার বলেন যখন আমরা ইরাক স্বাধীন করি সমস্ত মানুষ সব জিনিসের পিছিয়ে প্রাসাদের ভিতরে ঢুকলাম রজস্ত বিতরে তাবুত পাইলাম ব্যক্তি যা পি সিন্নি পুরা সাহায্যের দাবুল কাজ সেগুলো গুরু থেকে চিন্তা চিন্তা গেছে আর সব কিছু ঠিক আছে আমি হত্যা তার সাথে চিঠি রাখলাম যে প্রবাব দেখলেন স্থাপন করা আর ওনাকে একটা বেড়াতে আছে পুরোনোটা আরেকটা হ্যাঁ এসে দাও হাতাম রোগীর কবরের ছিল তো পূজা না করতে পারে কে আমার প্রশ্ন সেই জন্য সেইভাবে চৌরা তাকে চায়া পাই ও তো দুনিয়া চায়া পায় না আমরা না চায়া পাইছি সবচেয়ে বড় খেসাল এর উপরে কোন খেসাল নাই অনেক নবীরা অনেক খেসাল আছে ওখানে যখন মেয়েরাকে গেছে সালদার কাছে আমাকে কি দিলেন অমুক ক্ষেত্রে এটা দিলেন চালটা মোসা ক্যালিমা মোটা বিহা এক একজনকে এক একটা দিলেন আমার কি দিলেন আল্লাহর কাছে حبيبي حبيبي حبيبي আসতেই তো সবটা সব কিছু সব থেকে উত্তম তোমার কাছে না উত্তম আমার কি আমার থেকে উত্তম হবেัจচু উত্তম তো বলেন মা যুকে তাহিল যুকে দামাই না جبت তো আমার শরণ যখন আসে তোমার শরণ obicei আসে আমা সব তোমার আমার শরণ আমার স্মরণ তারা দিচ্ছে আর রু যখন আসছে তো রু দিতে চৌখে তো বাচ্চাদের স্বভাব দেখবেন বাচ্চাদের চাইনিভাবে কম দেখে উল্টে উল্টে দেখে দেশে ঠিক না হ্যাঁ বাচ্চা দেখবেন কম দেখে উপরে বেশি দেখে বাবার স্বভাব পাইছে আবদি হওয়ার শুনে রুশনি চল না চালু দেখা পেস্ট তারা আসতে চলেন বাড়িতে لأنه جصاً تبتز على باب الجنة فقصوه لا إله إلا الله محمد رسول الله ربت في ترك يقول تكيك حجر وشجر وورق ورحر والباقيها تجربتني تقع قلمة لها لا إله إلا الله محمد رسول الله أشتك هذا القدام كي أشتك شباب قبل القدق لا إله إلا الله محمد رسول তোমাওয়া সব জি আল্লাহ নবর কে হে অবর কে তাই মাহ্মিক তো বোঝে আল্লাহ আজম নন হুয়া কানুন তুই জানি বেটার কে বোলে লো না মা ফল তু কে এই জন্য আবু হরাল আপনাদের সামনে রেস্তানি চল্লিশ বছর ছয় মাস দশ দিনে নদী না আল্লাহ রসুল জবাব দিচ্ছে আবার হরারা আনা আমি ওই সময় নবী সেই সময় আদালত মাটি নির্বাচিত করা হয় না কিন্তু আল্লাহ আমাদেরকে আরো আগে বাড়েন এতটুকু আল্লাহ এ স্থানে আমাদের উপরে সীমিত করেন নাই আগে আল্লাহ আমাদের উপরে এসান করছে সেই স্থান কি সমগ্র নবীদেরকে যার জন্য নির্বাচিত করছে আপনারা আমার সাথে সমস্ত নবীদেরকে জন্য নির্বাচিত করছেন এলবে ওহির জন্য নির্বাচিত করছেন সমস্ত নবীকে আল্লাহ হিসাবে নির্বাচিত করতেন সমস্ত নবীদেরকে আল্লাহ পক্ষ থেকে রসুল আল্লাহ পক্ষ থেকে তারা নির্বাচিত আমাদের আব্বা জাতির পিতাকে আল্লাহ বলবে ইস্তফা উহা হইলা সেরা কেমন তাকে তোমাকে আমরা নির্বাচিত করলাম এবং আমরাই তোমাকে হাজা আসছিলাম তদ্রুক আল্লাহ আমাদেরকেও নির্বাচিত করছে اور رسالہ کتاب الذي نستصينا وكان اسے ثقافه و حضاره الى في تراث المستقيم اي كانه اسے اور رسالہ کتاب الذي نستصينا نستصينا نستصينا نستصينا ثم اورسنا الكتاب کے نیویشن کا فلسفہ کتاب براتہ کے منو شوید نیویشن মানুষের জমিনে নির্বাচিত হয়েছে খুশির মিথিল নামাইতে পারে মানুষ জমিনে নির্বাচিত হইয়া যদি পাখের হইতে পারে তো সে আসছে নির্বাচিত সে মালা কেন করবে না সে মিছিল কেন করবে না আর সে পাখেরা না সে ফখর করবে না দশ মানে নির্বাচিত হয়েছিল এরাই হিস্ট আমাদেরকে নির্বাচিত করছে কি বলেন হ্যাঁ কি সব নেই আল্লাহ আমাদেরকে আকাশে নির্বাচিত আরেকষ্ট আগে বারে জানলা আমাদের শান্ত উঙ্গুলি ছিল সবার উপরে কিন্তু আমাদের উপরে চলতেছে আল্লাহ আমাদেরকে আসমানি নির্বাচিত করা আমাদের পুরুষগুলাকে আমরা দেখা আমাদেরকে দেখা আল্লাহ নির্বাচিত করা আর সমস্ত নবীদের অরূপ সৈয়দুল আন্দিয়ার সমস্ত আবুয়ারি আখারি নে আমাদের সিনার ভিতরে আল্লাহ ক্ষমা করেন যে দৌলত আল্লাহ কাউকে দেয় নাই তাহলে সারা ইনসানিয়তের সাথে আল্লাহ মোতালেকা একটা আর কিছু মোতালেবা নেওয়া সারা ইনসানীয়তের সাথে মোতালেকা হলো যে তার আর না মানুষ যে কোন আল্লাহ থেকে আল্লাহ কা যে আমাকে ডাকে আমি ছোট দূরেই থাকি না কেন আমি তাকে হাত ছাড়ি দিয়ে বুকে জড়াই হাত ছানি হ্যাঁ আল্লাহর হাতি হাহা ভিহা প্রসারিত তল্লা বলেন দূরে পিতাটাকে আপনি যদি আপনার এলাকার তো বিরুদ্ধে আসবে চেয়ারম্যান কি না চলতেছে ঠিক না কিন্তু আল্লাহ করমকে দেখো না দায়িত্ব করবেন এই আয়ার না দেয়ের ভিতরে আপনারা জানেন তারপর রসুন আমার গুণা কি মা হইতে পারে বলতে কি করছ বলে হাতে নদকইটা মেয়েকে তিন বাক্য আর হনুস্ত আপনারা জানেন হুক দুই বা বলতে আমার কাছে তিন দিনে খুশব আবু ওর বল আমার কাছে চিন্তা ওর কাছে ওসমানো বলছে আমার কাছে চিন্তা হারিও বলছে আমার কাছে চিন্তা আবু আমি বলতে আমি চিন্তা মালিক রহমত উল্লার বলছে আমি তিনটা আমাদের হামদাব রহমত উল্লা বলছে আমি তিনটা সাপির রহমদ্দুল্লাহ বলছে আমি তিনটা উনি তিনটা হিসাবে আমি সাপি ও মানুষ উনি আমার কাছে ওনারটা খুব ভালো লাগে এ সাত না সেটাই চালাকতো তো তুমি যুবাটি হিনাটা চালু ও উনি বলতে তিনটা আমার সাথে ভালো লাগে চিন্তা যাপন করছ সক্ষতার করছে কোন অ্যানকার না তোমার মাফ হবে না এতে না তাহার তুমান সক্ষতার কপালে হাত মেড়া দিচ্ছে হায় কোন ওই গ্রামবাসী ব্যক্তি তার মাথায় হাত মেরা দেওয়া গেছে হাত মেড়া দিচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি আমার কোন রাস্তা পড়া নেই পাঠাইছে করলেন কি করলেন ইয়া রাস্তা পড়া যাচ্ছে সিস্টেমা পাখি কি মানে হাজার মনে উঠলসা আমাদের কিতা তকরিব তু হচ্ছে কৌমি হোকিয়া হোক কিছুদিন পরে ওঠি আছে আমার মান মার লাগে আমার হা বাবা কি জানা যাচ্ছে আগে পিঠে শুনে ভাব আমার একার জন্য আর দিন এমন দিনে এলান করো বা সেই সুযোগকে ছাড়ে বাচ্চা বুড়া মেয়ে পুরুষ সব চলছে রাহাবাস চলছে হ্যাঁ জঙ্গলে উঠছে তো পুরা দেখতেছে ওই কদমস মহিলাপ তো আপনারা জানেন কিরকম কম ছিল ছু করলাম শেষমেশ বপমা সে জানা যায় না বলতে তো আগের পিছের বাপ তো চেহারা থেকে আর মুহারা থেকে চাকরিরা চোখ বড় বড় করে মূষা যে হায় ঠেকাই তো বহু বড় সাথে মূল কলমা মূর্ষা যখন মৃত্যু কাছে আসছে বাহিনা কাছে দেখতে দূরে দেখতো এ সিমারা টাইনে দেখতে বামে দেখতে সপলে দেখতে পিঠে দেখতে বোঝা যাবে কোনো হয় না কোন লাভ হয় না কোনো মূল্যে কমে না وأراه في فرينة واحدة بيئ ابي اخا قدو يقولوا مستكين وانت كنت انسل بقولوا مستكين اصوي وسط صوي بقولوا مستكين الله يا كل ما ذا بوتي وموسى جيت وافوت بقولوا موسى لك جيتك يا موسى تو دست يا ربي رقص فیصله شتو رقص فیصله شتو رقص فیصله شتو اور کہلام در اللہ اے اللہ بارش کی کہتے تھے کل سڑک پہ اب دیلائی کوائے تو میں اللہ تعالی اللہ یادوں کو الہ سلام اللہ تعالی انو کے سلامتے دیکھتے جاتے ہیں তোমরা কোথায় চলনি হালুয়ার একটা আজও ভাবিনি আমার চেয়ে বড় কোন দাকাকে পয়সন হালুয়ার একটা আত্মারাবিননি আমার চেয়ে বড় কাউকে পাইসন হালুয়ার একটা আজকে আমার আমার আসে আমার আসে তুমি اما তুমি আমার আসে তুমি তলদর্শনী আমার আসে শুবিহা আমার আসে اما বিহা আমার তুমি সদর اما كنت داهلا فمن علمان اما كنت دعيفا فمن قواتا اما كنت مسكينة فمن أهناك اما كنت كذا وكذا وكذا وكذا هذا سيكي ركو ركو ركو شلل اما كنت داهلا فما علمان سيكي وفقو شللل لك شكا كديرو كديرو সব কিছু তোকে আমার আমি ভাই ভাইরে আজকে আমরা সারা দুনিয়ার উপরে উম স্থান আন্দারে চিন্তা বল চতুর্থ এর স্থান আমাদের উপর عصمان يلمت الرحمة للسنة كم معظم الخصوص انو الشراطونية تكالل المطالبة يطاعد يطاعد الله ويطاعد الرسول كنتو يطاعد الشراطونية تكي يطاعد السلوغان الله اطيو الله وعطيو الرسول اطيو الله وعطيو الرسول ومن يلتع الله ورسوله فقد فاز خوزا عظيمة সব দূর সামনে আল্লাহকে চিকার এই চিৎকার প্রচুর আসার জন্য সবচেয়ে বড় জরুরি জিনিস যেটা সেটা হল মারের বাজ ঠিক না আল্লাহকে চিনা আল্লাহকে চিনা আমার ফলাক্ত জিন্ন আল্লাহকে চিনা আল্লাহকে চিনা চিনা ছাড়া এটা দূরে আসবে না চিনা আল্লাহ কে চিনা কিন্তু আল্লাহকে চিনতে হইলে যেটা হইল আত্মানি ছাড়া আল্লাহ চিনবে আল্লাহ কে আল্লাহ কে বেরাউনে বাড়ির যখন বেরাউন ডাক্তার এই কথার উপরে মেয়েকে যখন খবরটি দিল চা না আটিলাহা আমাদের একজন ও বাবা আমাদের বড় খোঁজা না বলতে হ্যাঁ বাবা আমি বড় খোঁজা বলতে আপনার আপনি রাস্তা নাস্তা আমাকে খবর দিতে আন্দা নান্না আমাদের এক আছে আন্দাকে খালাক তোরে বানাইছে খালাকানি আমার বানাইছে খালা কাছে তুই তো আমাদের বরফ টাকা ঢাকা আমার বাড়িতে দেখা টাকা কি তো আমার বাড়িতে ডাইরেক্ট আমার বাড়িতে বলতে নাস্তা বলতে কোন রে তো ইমাম তো ইমানদার তো ইমানদারি হয় উলুকালা তো উলুমাল খবর পেতেছে আরে কোন রকমের খবর দিতে জানো আজ্ঞালা যে তোরেছে আজ্ঞি খালা কানি যে আমাকে মানিয়েছে খালা কাক্তা মা أكبر زمين كبانيسي خلاق كل شيء شبك سبانيسي الاله لا اله إلا هم الرحلان الرحيم الملك القدوس السلام مطمئن المهيم العجيز الجبار المتكبر خالق الفاري المصفر الغفار القصار المحفاف الساقل خطاو العلي القابض الباسق القابض الرابع المئس المتلل سميع بطيل الحقم العدل اللتيف الخبير الحليم العظيم تقول الشكر العليك الكبير الحقيق المطيط الحقيق الجليل كميب الرقيق المجيب الواقع الحقيق الوضع في المجيز الباعث شهيد الحق الوصيد القмиما بالمديه حميد الموسي المعيد المعيد الوصيد الغميد الحي للقيم الواجد البواحد الواحد الأحد السمن القادر المبس من المؤخر الاول وال plugin والاضابر والباطل الوالية المتواجين البكلية ولمتحد الحق الدروب والذوق مالك الملكة الجلال والإقناة المخصط والشعمل والقني والمبنية المانية martat Ellis البادSen banit والبدي الوارد والنسعيدف الغابور জল সেটা আমার সল্লাহ ওই অল্লাহ সব হাস্ট শিকায় আপনাদের আপনাদের উলুমের বহতাজ কদলে কদলে আপনাদের উলুমের আলোকে আল্লাহ মারে পে না মোটালে বাড়ে মারে পো ছাড়া এত নামুমকিন আপনাদের রেলেদের মোহত হেলের ছাড়া মারে বতাসবে আসবে ওই মারে বতাসবে সেটা চাহ না দেবে ঠিক ওই মারে পশ্বে যে মারে পত ভিজা তুমি করে রসুলে করে। ওই মারে পশে মারে পতে মোহতা ওহির মোহতাজ ওর মোহতাজ আর মারে পতের নোতি পতে নোতি মারে পথের ফল কি মারে পতার এক হাতের ফল হইলে তথ্য মারে পতের না মারে পথ আর এক হাতের ফল তিয়া মুজার্কি হুজার্কি যখন মারেপত আসতেছে এত শুরু হইতে এত আপের তারা হইতেছে এত আসে তারা হইতেছে এত আসের মুস্তাকি হইতেছে এটা আসতেছে ভিতরে নতিকা আপনাদের হেলেদের মুক্ত তো আমরা চতুর্থ করতে আলাদা আমি তো হলি হেরে ধরত টুকরা ছিল কিন্তু হাতা হোসায় নির্বাচিত হয় না সেই জন্য নির্বাচিত আমরা কলিজা টুকরা ছিল মনে উত্তমের জন্য বলতেছি তুই না কিনা জায়গা উত্তমকে করতেছে না না আমরা উত্তম না উচ্চ। আমি হম শহীদ অব আজম না ফনা বুদ্ধার গে না জানাবাস যদি উত্তম কে কামরা জিবনে তোমরা উত্তম আপা জানতে চিনে আপু তোমাদের আদিউল অবস্থা মেঘ ও আপুকে রেখতে আপনার আপা তো কিছু না আমরা আম্মা জানতেছি না কে কি শকিদুল আন্দির টুকরা আলিউল মুর্তাদার স্ত্রী চাঙ্গনাতে যুবক সর্দার যুবকদের সর্বার্থের আব্বা চাঙ্গাতের মহিলাদের শ্রদ্ধার্জি মার মাকে শোনায় বলছে উন্মুকারে সাই আপনার আম্মা তো খুশিও নাই নানা জানবে ছিলেন নানা জানবে নানা জনকে নাম তো মানুষ জানে না আমিও মাঝে মাঝে নাম তো আমি এটা দিন এটা মাঝে মাঝে আমিও বুঝালি প্রশাসন নানা জান তোমরা উত্তম তুমরা উত্তম তোমরা উত্তম তুমরা উত্তম আবু হাজার না না সবার বড় উৎসব নামানো যাবে না সবারই যদিও উত্তম কিন্তু সবার একটি বহুত বড় উৎসব নামানো যাবে না নামায়ও না جس کے فراست ہے نا لو یو کی سچائی ناروا نظر ہوا لیکن وقت اس نے یہ راول در کے میں ساری انسانیت یہیں برسات ساتھ ساتھ میرے دوستو مجھے اللہ کو یہ اِمامت حضور صلی اللہ علیہ شان کا اِمام رب کے شاعران انسانیت کے اِمام তোরা বস্তো আজকে মানুষ সরত করে রকিছিলে কিন্তু মুহাম্মদুর রিসুলুল্লাহতে ছিল জানো আজকে জানো আজকে হইলো একবার কত সামনে হবে কুরসাফের কুরসাফের রেওয়ায় কত কুরসাবে দেওয়ায় কত হয় সাফিককে মজমা জিজ্ঞাসা করতে গেলে কি বলসে বলে ফাখানা রাসুলুন শুনছি তুমি নাকি আমাদের মা পুত্রকে কালি দাও পুরি টুহান তোরা আমার মনে তোমাকে আমি করি হাত আমাকে অনুমতি দেন আত্ম আমি ওদের ইচ্ছা ঠান্ডা করে দিবো এখনো ভাবে রক্ত দিবো না আল্লাহ রসুন করছে কুত্রক্ষ এর ছেড়া দেশ ঠান্ডার ভেতরে থইলিয়া দিবো একটা ঝোলা ঝোলা ঝোলা তখন হুস্তম বলতে ছেড়াবে জিজ্ঞাসা করতে চলতে চাও সে আবার আমরা জানি আমাদের সমস্ত কিতাবের ভিতরে আছে কুইশাব আরবের লোক মারা কুইশাপ সে শিকার করছে সে ওইটা তার থলির ভিতর থেকে ঢালতে সামনে করছে বলতে খা দরকার এতদিনই তোমাকে সাক্ষী দেয় আল্লাহ তুমি নবি তো আমি তোমাকে সাক্ষী নেব যে তুমি আল্লাহ নবিশা করছে মুখে কিন্তু ইন্ডা হইয়া মাথা খাড়া করতে দেরি হয় না আর তবে শব্দ দেখেন কবে শব্দ দেখেন কুইশের শব্দ দেখেন রপাই আহ আমি হারবেন আমার কপাল ফাইজা রবি সড়া দিয়ে সে কুড়ি কপল পে উম থেকে দেখেন কিন্তু চলি উম্মান শিকার করে না রবি কে চিনে কুড়িতে বফা ও কেমন يا سينا وصى يوم الاستيامة والله رسول يقول لك من تعبوش يبا تذكر كروس والذي في السماء عرشه جاء العرش عقشه وفي الأرش سلطانه جاء رجب الزمين وفي البحر سبيله وفي الجنة وفي الجنة رحمته المسألة <سؤال> في هذا الشحن الصورة لعسل. لا يوجد حınıة اقافة و vibrة نهاية جيما يصلك يقول أنه أنا ، أصل إلى أي playableاء ، لأنك رسول الله العالمي ، بالطبع يصب في الجب voor ve considered رسول ، في رسول ، غnyt يصب في الدقاء ، إذن마 الفقول لي مربional ، ألي السبب أن أقل فيكиков أن releacher cuerpo. لأuchs المسألة من المسألة أنحة التعامل وأن শুধু ইমান আনে নাই ইমান আনে নাই ওই কর্তু যখন যাইতেছিল তো তার কবিরা চাকরির করছে অন্য অন্য কিতাবের ভিতরে আছে কপিরা একশো কোর্স কে রাস্তায় পেয়েছে কোথায় গেছে ওই রবি কে করতে পেরেছে সেই রবি আমাদের মে দেয় বলতে আমি এক বলছে নিতে গেছে এখন চলো বর্তমান নিতে যাই এক হাজার মিয়া হাজির হয়েছে আর বলছে আমি হাজার আমার পৌঁছে নিয়ে আসি রসুল্লাহ কে চুনতে পারে কিন্তু আমাদেরকে ইমামত রসিদ খুঁজছে আমরা মো রসিবস ইমামত রসিদ খুঁজছে আল্লাহ আমাদের কেন কেন কেন মেরে হোস্ত এই জন্য যে উম্মতের কাছ থেকে সে হোতা দেবা ইনসানিয়তের কাছ থেকে আল্লাহ সে কেননা বেশ সুস্থ হ ওষুধে আসছে তুই রাস্তা দিয়া হকের বুনিয়া দেখটা হকের কেশের বুনিয়া দেখটা হকের বুনিয়া ধুলো ওকি হকের কেশের বুনিয়া ধুলো দাওয়া হক যখনই জমিনে আছে। তখনই রহির মাধ্যমে জমিনে হাঁটছে আর যখনই জমি ছড়াইছে তখন দাওয়াতের মাধ্যমে জমিনে ছড়াইছে সত্য তো আপনার কি আমার সাথে একমত দেখেন বাতিলেন হকের নকল হয় সব সময় এক নম্বরের নকল হয় দুই নম্বরের নকল হয় না কি কিছু প্রোডাক্ট আছে আছে না নাই হ্যাঁ প্রোডাক্ট তো বরিশালেও কিছু হয় পরিচালন তো কিছু ঐতিহ্য আছে এগুলা অন্য অন্য জায়গায় দুই নম্বর এক নম্বরের নকলানো আর লম্বা হয়ে গেছে সাতটা হয়ে গে গেছে আপনাদের অনেকের আখবাস আছে অনেকের বক্তব্য আছে কিন্তু আমার না আজ আপনাদেরকে ছেড়া দিয়েছে আমার পঞ্চায়েত একটু তগিল করি আপনাদের উপর যদিও আপনাদের কুরবানি হবে যে একদিনের জন্য বছরে প্রতিদিন আপনাদেরকে টাকা হয় না আর আমরাও প্রতিদিন আপনাদের কুয়ারে আসি না হয়তো একদিনের জন্য কুরবানি হবে আপনারা যদি বরদাস্ত করেন তাহলে একটু মোতাব্বর করতে আমার মন চায় বেশি মোতাব্বল করবো না আমাকে সাথীরা বলতে সাতটার উপরে যেন না যায় কিন্তু আমার মন চায় না কেন তোমার কোচলিশ সমস্ত খায়ের ভাণ্ডার জমা হয়ে গেছে আর এটাকে অতি তাড়াতাড়ি তাদের দেখা খায়ের যারা চাই বলি রাখে দিনা দিন কথা বলি রাখি ও তালা করে বলি এখন আগে না সেটা আমার অকষ্ট আমিও বলিস আর আপনি জানেন ছেড়ে বাংলার কিরকম ডাক্তারা আছে জীবনে কাউকে মেনে যেতে পারে না আমিও তো এই মাটি রাস্তা মেহেন্দি যদিও আমি ছোটবেলার থেকে বড় হয়েছি ঢাকাতে সেজন্য আমার বঞ্চায় না যে খায়ার ওয়ালা জমা হয়েছে তাড়াতাড়ি খেয়ে নেই কিনা যেখানে রপ্তে খায়ার মালিক জমা হয়ে আল্লাহ বলে আমি দেখতে থাকি হলে দরকার ওকে আমার দিকে লাগায় হ্যাঁ দোয়া কবুল আমার সব তো মামা কে আছে ঠিক না কিতাভে পড়তি না দোয়া কবুল আর সময় ঠিক না আরে বৃষ্টি তো বর্ষাইতে পারে না চোখের পানি পড়লে বলে দোয়া কবুল হয় তো পানি আসে না শরীরকে গান তো চালাইতে পারি যদি গ্রামের উসিলায় দোয়া কবুল হয়ে যায় গামের উসিলায় যদি দোয়া কবুল হয় তো যেটা বলতেছিলাম বেরে আপনারা যদি থাকছেন তা আমি করতে চেষ্টা করব। যদি থাকছে তাহলে আপনার কি আমরা তো চেলা যাবো কোথার যদি কোথায় বাহির হয়ে আমি খাইও ফেরে আসলে ফিরে ব্যথা আসলে পুরন আসলে আমাদের ওলামায় কেন খেলার সাথী যারা আছে ওরা চলে আসি আমাদের সাধু ওলামায় কেন খেলা যারা আছে আমাদের জামাকের সাথে অন্য সাথী অন্য সাথী আমাদের জামাতের সাথে গোলামাই গ্রাম ছাড়া অন্যরা চলে যায় এলাকার সাথীরা সাথে কোন অসুবিধা নেই আমাদের জামাতের সাথে যারা আমাদের জামাতে আসতো এরা চলে যায় আর সমস্ত সাথীরা বসে কথাখানি চলে গেল সারা উপরের কাছ থেকে আমরা হোটা লাগা আল্লাহ চাওয়া সেরা উন্নতের কাছ থেকে আল্লাহ চাওয়া হল কোথাও কোথাও আপনাদের আলোক ছাড়া হক প্রশালী সহায় দুনিয়া দাবাতের মাধ্যমে দুনিয়াতে আসতে হতির মাধ্যমে শান্তান ছিল না সে তো বড় ব্যক্তিত্ব ছিল না ইমাম গাজারী তার হাজার এক লক্ষি তারপ ছিল ওয়া প্রত্যেক আকাশে তাকে এক লুস নামে ডাকা হতো সাতটা তিরিশটি ডিগ্রি ছিল তার তাকে প্রথম আকাশে তাকে ডাকা হইত হাতের তোলা হাতের দ্বিতীয় আকাশে দেখা হইত দাহে তৃতীয় আকাশে ডাকা হইত আর হেত চতুর্থ আকাশে ডাকা হইতী পঞ্চম আকাশে ডাকা হইত রবি ষষ্ঠ আকাশে ডাকা হইত কা সপ্তম আকাশে ডাকা হইতো আকাশ অফিস আর সেগুলি অব আকাশ ফের ওরা সে কাফের ছিল আখে বাস সমে আজকে পুরো ইনসানিয় কাফের পুরো মোহাম্মদুর রসুল্লাহ চোখের পানি চড়ানো উম্মদ কাফেন মোহাম্মদুর রসুল্লাহ রক্ত পানি চোখের পানি আরো সে যখন উঠছে আর আল্লাহ যখন দেখছে যে আব্বাহ এতটুকু আমাদের কেন পিছাইছে যে আগেই বাড়তেছে আগেই বাড়তে বলতেছে আগেই বাড়তে তখন বলছে না আস্থা দুটাই নেও বা কিন্তু আজকে আমার পরিযার টুকরা ফাঁদে বাঁচাও চাই না চাই না عن قومتي عن امتي قال أمت لاي بوحت يا امتي ترى اي بوحت تتسوي شنو سيدك انت الكريم وانا النفس الرحيم كيف تزجي حياتك امه بين الكريم والرحيم ان امتك كيف نرصها يجب اكيد الكريم استغفر الرحيم উল্লীর উপর জম ছড়া যাবে আল্লা বলে হাবিব দশান্তি আমরা কি আমার তুইভাবে হাত করছি আমি মহারে হাত তুই বলবি বলবো নিরানব্বই রহমত করছি তুই ওই দিন চাবি আমি হল্লা দিব সাপে দু তুই ওই দিন সুপারিশ করবি আমি হল্লা গ্রাণ করবো আমি আল্লাহ রবো তোর জন্য সব কিছু খোলা তোর ঠান্ডা করা এটি আমার ভাষা উন্নতের হাস ওহির মাধ্যমে জমি আসছে আরওয়াতের মাধ্যমে সৈতলের সৈতন্যে দুনিয়াকে আসছে আর সব্যমে এই জন্য পুরানো আছে অন্য ওহি পাঠান শয়তানো ওহী পাঠান শৈতানি শয়তান তোহী পাঠায় পুরানো আছে পুরান জীবনের পুরানো আছে তো আছে গুম তো করতে ছিল কিং্না শৈতান যদিও তার ওহীন শুক্র পর কৌনি গরুরা তার ওহী তার ওহি হইল দুঃখর তার ওহি হইল আর অন্য ওহি হক كما يسطر قران الهواء الا هو الا وحده اوه ارد هو وحده علمه هو سديد القوى جك الله صدق لديه اوه الى عبده بما اوه جك الله يجور في بات فصاله وحي যখন পুরো মোহামেলাফ হয়ে যাবে তখন সরকার জীবনদের বসে কমেরও দোষ কেমনিছে আপনাদের কেমন চালু দেখানি আপনাদের বরিশালে আছে। যদিও বরিশাল আমার চলবো কিন্তু আমি ওড়িশালে কোনোদিন বড় হবে আমি ডাকাতিল্লা আল্লাহর সামনে আরো ঘুরাবে আপনাদের এখান থেকে যাই আমি জর্ডান যাবো নদীদের গ্যাস যেটা পিয়ার ওখান ওইখান থেকে মোরক্কো যাব ওইখান থেকে আরো দুই যাবো ওটা তয় হয়ে গেছে কালকে ফোন আসছে ওটাও তয় হয়েছে আল্লাহ নিতে চোখে দেখা করছে হইট বহুত জায়গায় পানি ধরছে তার একদিন পাহাড়ের তত দেশ দিয়ে ঢুকছে যেটাকে জবালে তার করা হয় এখন যেটাকে বলা হয় জবালের তার একদিন পেঁয়াজের যখন দাঁড়াইছে আমার চক্ষুকে আমি কন্ট্রোল করতে পারি নাই নাই শুধু আমাদের জমাক না ইন্ডিয়া পাকিস্তানের জমাক কারো চক্ষুকে নিজে কন্ট্রোল করতে পারে নাই তারা জমারে তার দিকে দেখি। আর চোখ যেন বংশিত হইতেছিল আর যাবারে তার একটি দেয়ার জন্য চিন্তা দিয়ে করতেছিল ও মুসলমান শুভরা কোথায় শ থেকে চূড়া পর্যন্ত আটশো বছর তার আড়সের সাথে তালদ ছিল আজকে তার চুরা চব্বিশ পরে অবসর মাস তোমরা কোথায় তুমি আজ থেকে নিঃশেষ হয়ে গেল আমার চুরাল কোনো দিনকে আড়সের সাথে তালদ করবে না কথা ছিল যখন আবরুল্লাহ উন্নত সিন রসুল্লাহ গ্রামে গেছি কথা খেলা কিছু ছিল না যে আবু অব্দুল্লা উন্নুরস্তির কথা কিতাবে দেখা আছে যার মতো ফিরার কোনো দিন আসবে না যার মতো মহাদ্দেশার কোনো দিন আসবে না যার মতো মুফতেরা কোনোদিন আসবে না যার মতো তাহলে সাহদাওয়ালা আর কোনোদিন আসবে না আবু আব্দুল্লা উন্নুরস থেকে কেনা চিনে কমিওয়ালারও চিনে হবে আজিয়াওয়ালাদেরও নকত্যার উপর দিয়ে চার কৃতর দিয়ে দুধ হয়ে যেতে হবে ঠিক না একটা খানকা কি নাই একটা মাদ্রাসা কি ওই গ্রামে একজন মুসলমান নাই যে গ্রামে সূর্যের আলোতে করা সত্য না ও বেরো আমি প্রশ্ন আমি কতটা বলে আমার তোকে পাঠিয়ে আসবে ছোটবেলার থেকে তাদের মুখে আবু আব্দুল্লা অন্দুর শুনতে শুনতে শুনতে গ্রামে গেছি কত বড় খুশি জিনিস ছিল কিন্তু আমি ওই দিন আমার চোখকে সামনে বেত আর কিছু দিতে পারি না আলবানি রহমতুল্লাহ গ্রামে ওই আলবানির হাতে আলবানির সহি সারা দুনিয়ার জন্য যেমন পর্যন্ত মানুষের জন্য এক আয়াজ রাস্তা রাইকা জন্য এক রাস্তা খুঁজে দেওয়া গেছে দেখাতে আলবানি সারা আরব দু লোকে মাথা নত করতে আলবানি বাধ্য করতে তার সেখানে কিতাবের উপরে ওই আলবানি গ্রামে আমার চোখে দেখতে আবার মুখে কথা বলতে পাস লক্ষ আলবানি তারিখ কর্তানুখ্রিস্টা হয়ে গেছে কবরের গ্রামে আসছি কবরের কোন রিস্বাস নাই কর্তবীকে হাঁটু কোলা জানে কর্তবীর হাওড়ায় হাঁটু পড়াইতে পারে বলে একানব্বই নব্বই দশকে বিরানব্বই দশকে ইমাম পোখারি মাত্র নব্বই দশকে পোখারা সামিল হয়েছে বিরানব্বই দশকে আমরা পড়ছি ইমাম পোখারি কবরের পাশে সবচেয়ে বড় গোলাপের বাগান আর এক বড় গোলাপ কোথাও হয় না দুইটা হাত মিলাইলে একটা পাপড়ির সমান হয় যদি দেখতে মনে চায় বাংলাদেশে টাকা কিনে নেছে ওইখান থেকে একশোর মতো চারা পাঠাইছে জানি না আমি গোলাপের চারা এখনো হাতে কিনা ওই একটা পাপড়ি দুই হাতের সমান ওই বাগানে ওই সময় কোন চিনা অবৈধ জিনিস ছিল না ওখানে সাই আমার কি আমি কেমনে বুঝাবো করতে করতে করতে করতে আজকে কোথাও যায় না পড়ছে মাস্তুদ যদি আল্লাহ করে কেউ পায় তাহলে মাস্তুদ কে হওয়া দরকার ছিল কি বলে মাস্তুদে আল্লাহ তারপরে যদি তুমি মাস্তুদ হইতো তাহলে তার ঘুষণা আসাম ঠিক ঠিক না কোথায় আদাত করছে কোথায় আঘাত করছে আমি পর্যন্ত ছয়বার আপনাদের বরিশালের উপর যে পারব না কটুয়াখালী আমি কখনো হয়ে গে গত দুই বছর থেকে আমার আসা যাওয়া এই অঞ্চলে আপনাদের জানি না কি একটা পাতড়ি নোকটা কি আছে পাখের গঞ্জে ভিতর দিয়ে আপনার পাতড়ি শীতপুর আমি দুইবার তিনবার এখান দিয়ে গাড়ি নিয়ে গেছি আমি দেখা আমার চোখ খোঁজা গেছে আমি শুধু গাড়িতে বসে কান্না ছাড়া আর কিছু করতে পারি না গ্রামে পুরা ইউনিয়নের নাম এই নামে এত বড় টাকা থাকে আন্ডারে টাকা পয়সা করতে ঠিকই এখানে এতটুকু করছে যে নারীদেরকে ওইখানে পৌঁছে আছে বাংলা ঘরে থাকবো না স্বামীর কথা বলবো না বসেরা বসের দাওয়া তু মেহান্নদের তারা এতটুকু করতে পারছে সেই বাপের ইমাম সাপি রহমতালে দেওয়ার চুমিতে যান মালিশ করতেন আর পাউকে দাবাইতেন মাঝে মাঝে পাউ কুটায় চুমা মায়ালিতেন যদি পায়ের তাদুকে চুমা মারতেন মা কেপা হত আর বলতো সাফি তারা চাওয়াতে সাহায্যের দ্বারা কোন রাস্তার মেহেলতে তারা পাশে আমাদের সন্তানদেরকে মনাম নাফরমান বানায় দাঁড়া কখন 말씀을 করতে বলে। ও ফিরতে মুহলিসে পর আল্লাহ রাসূল বলেন, "মাফিকুম اذا ফখাস নিসা হুকুম। ও ফখাসত নিয়া হুকুম। ও ইনতুমদের কি অবস্থা হবে? যেই ইনতুমদের যুবকরা ফাটেক হবে। তোমাদের মহিলা আসবে। তোমাদের মহিলারা অবস্ত হবে। সাহাবা করতে, "ইন্না কা'িকা লাকা ইন রাসূলুল্লাহ।" আল্লাহ এক এলাকা দিয়া এটা বিলকুল আল্লাহ ধ্বংস করা দিচ্ছেন আপনারা দেখেন না খাদিস আমার পরে উঠলো এজন্য বলতেছি প্রতিদিন জমির বলে আল্লাহুল্লাহ আত্ম চারটা আপা প্রতিদিন সবই জান লাগছে বলে আমাকে অনুমতি দাও না কি করবে আমি আপনাদের আদম শিং বসুনি আজব সন্তানকে আমি প্যাকে নিয়ে আলা জবিনি আমার প্যাকে ঘরে আল্লাহরি মারা আমার পুকে চিনা কানার চলে মারা বহারি আর আমার পুটকে সুরুংিয়া ধরা দিচ্ছে ইরা আমার তাহার কতদিন আমি সহ্য করবো আমাকে অনুমতি দাও না আল্লাহ বলে এত রাত আল্লাহিন বলে রাগ হবে না কেন তোমার না ফেরবার করে তুমি প্যাকে নিবা কিভাবে আমি পিকটাকে হেলাই আলু সব প্যাকে চলে আসবে চিন্তা আপনার করতে হবে না আমি শুধু পিক দেরি কাউকে আসতে দেরি হবে না পিঠ হেলানো বুঝেন রবিকম্প প্রথম যখন সুনামি আসে সাড়ে তিন মাস পরে আমি ইন্দোনেশিয়া দেখছি পাইকার বই এলাকা সফর করছে একটা বাড়ি পাইলে সেই বাড়িটা ভালো আছে সব দক্ষ হয়ে আছে সাড়ে তিন মাস পরেও যায় দেখে কিন্তু কুদরত একটা মস্তুত কিছু তারা মনে হচ্ছে মাধ্যমে প্রচেষ্টা বেহান গাছের মাধ্যমে ওই পর্যন্ত পৌঁছেছে তোমাদের যুবকরা পাশে হবে সিনেমা হল না হলে রূপান্তর হ্যাঁ কি বলেন মেমোরির ভিতরে দোকানে শত সিনেমা আজকে হলে গেই হয় না মেমোরি নিয়ে বসে বসে দেখতে আমরা রসুল করতে ওই দিন হবে যে জিনিসা দিবে তোমরা পাতের টিকা সতের দাওয়াত তোমরা ছেড়া দেবে তোমরা তোমরা ছেড়া দিবে বলতে এটাও হবে বলে কঠিন হবে তোমরা মারুবকে মনকে মনে করবে আর মুির কে মারুফ বানি করতে শুধু টুকা রাখ দায়িত্ব বল তুমি জিনা যে হো এক বা হোক সঠিক সিদ্ধান্ত ঢেবেওয়া কমবে হাওয়া ফেহে কাহু এলবে কোন ব্যক্তি বিদ্যার হালতে চলবে না সব ব্যক্তি বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে হারের আর কখন হবে বলে গীতা চাকরি পালা কুমিরা যখন নামাজ আমার কুম্বতের জীবনে মোড়া যাবে যখন পুরুষ রীতিতে রূপান্তরিত হবে পাস হবে না কিন্তু যেরকম হবে যেরকম মনে হবে যা পাশ হয়ে গেছে হয়ে হারের সুন্ন চা ও হারের নাজাতে যে রাস্তা আমি বেড়া দিচ্ছি ওই রাস্তাকে ধরা বসা থাকছে তো জমসহ আমার ওই নাজাতে রাস্তা ছাড়া আর কোন রাস্তা হারে তারা দ্বারা দ্বারা সফল ইসলামের কামানায় মেরে দুঃস্থ ওলামা ছিল বৈজুল্লা ছিল জান্নতি ছিল সবকিছু ছিল কিন্তু দাওয়াত ছিল না তো মূর্তি পূজারি ছাড়া কোন হাতা সত্ত্বেও মক্কায়ের বিস্তার ছিল না কেউ না ছিল উড়াক মোয়া হাত ছিল হ্যাঁ বুখারি বাবু রুইয়ার ভিতরে আছে উজায় বাবু রুইয়ার ভিতরে বুখারি নদীর আসছেন যদি কেউ সাদা রেবাকে দেখে যা জিজ্ঞাসা করছে ওরা তা জানলাতে কিরকম আছে আখেরাতে ঐপুরিতে কিরকম আছে আল্লাহ রসুল করছে ওরা ভালো আছে আমি তাকে যে এই পোশাকে সে ভালোই আছে ভালো ভালো সে জানলাতে ইমানিয়া যখন তোমার এরকম এরকম আমাকে বলছে ওই ওরা কবে সাহিবের কাছে আসছে হায় হায় হায় হ আমি ওই দিন হয়তো থাকবো যদি থাকতাম স্বামী দেওয়াল হয়ে আসার সামনে দাঁড়াইতামে বস্তু পোহায়রা রাহেদের মতো আলেন আপনার সরাবের মতো আলেন কাবি আশ্রমের মতো আলেন পোহায়রা রাহেবেন মাদ্রাসা যে মাদ্রাসার নাম ছিল মাদ্রাসুর সালাম আব্দুল সালাম ওই মাদ্রাসার ছিল তারিফান আমি তারিখ ছাড়া বলতেছি না তারিখ উঠান তারিখ তারিখের ভিতরে মাদ্রাসা ছিল আব্দুল্লাহ সালাম মাদ্রাসার নাম ছিল মাদ্রাসা সালাম সালাম নামে ওরা মাদ্রাসা ছিল উনি নিজে মোটামেন ছিল আব্দুল্লাহ সালামের মতো যা বিভিন্ন আখবরের মতো আনেন এত বড় আবার ছিল না ছিল। জন্য আমাদেরকে পকা মাল্লা বড় উৎসাহিত প্রকাশ বড় উৎসাহ দিতে আবার আমাদেরকে খাস করতে করতে করতে শেষ জায়গায় নিয়ে পৌঁছায় সবাই দাঁড়া করতে করতে মোহাম্মদ রসুরুল্লাহ জায়গায় নেওয়া ছাড়া করতে টাকার রুখ করতে করতে করতে মোহাম্মদ রসুরুল্লাহকে এখানে বসাইতে আমাদের ওইখানে নিয়ে বসায় দলিল দলিল দলিল দলিল দলিল মোহাম্মদ রসুরুল্লাহকে আমরা বসাইতে বসাইতে বসাইতে বসাইতে আমি তো বলি আমরা যেন অপেক্ষায় ছিল যেভাবে যাওয়ার আসো বন্ধুর কাছে এইটা হার আমি চলতে দিতে পারি না আমার বন্ধুকে এবার জায়গা নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো তুমি যাও তুমি আসো তুমি আমার বন্ধুর কাছে বসো সাক্ষাৎ হয় আমার সাক্ষাৎ হইতেছে না আমি যদিও শক্তি তুই দেখতেছি শক্তি তো জানতেছি আজ কদম আমার সবদ আমরা বন্ধুকে দূরে রাখতে চাই না যখন বন্ধুকে আড়শে উঠেছে আর বসে করি আরেক টাকে আসো কাছো কথা না সনদে হস্তাক্ষর করতে চাই পিজার বন্ধুর পাশে বসবে আর আমি আল্লাহ বলবো সনদে হস্তাক্ষর হবে তুরস্ত সব উঠাইতে চাই বলবে আমাদের তো আল্লাহ বলছে তোমাদের আমি মুক্ত বানাইতে চাই তোমাদেরকে তুলে রাখতে চাই না তোমাদেরকে সাক্ষী আল্লাহ আমাদের তাকে একত্রিত করতে হয়ে পাশে নিয়ে বসেছে আসো আসো আসো চুর করতে চাই কেননা তোমাদের এরেনের আলো ছাড়া তোমাদের মেহান্ন ছাড়া সবই জিনিস তুমিকে আসবে না জমির হায়াত পাবে যদি পারিস হয় তুমি হায়াত পাবে যদি জমিনের ভিতরে পানি থাকে বৃষ্টির পানির ভিতরে যেরকম ভায়ার আন্তর্ নাইটা এটা ওহির নিজাম আর নিচে হইল পানি টাওয়াতের নেওয়া সেটা এতে সার হবে তাও তারা পেশার হবে এটা হল নিচের পানির নেতাম উপরের পানির নেতাম জমিনের চাহিদা পুরা হবে না নিচের পানির নেতাম কেউ জমিনের পানির চাহিদা পুরা হবে না পুরা না। যখন দুই নেতাম সমন্বয় হবে তখন জমিনের ভিতরে হায়াত আসবে এই শুন আছে না দি জমিনের ভিতরে পাশ করে তাদের জিন্দে কিন্তু হায়ার আসবে হায়াত আসবে হায়াত এই জন্য রমজান আসতেছে রমজান রমজানের এক অর্থ হলো এক অর্থ হইল মূর্শদাদার পারে বলে রবি জানে শিকার পরে রবি আসে রবি শীতে সবকিছু ধরা রবির শুরুতে মূর্ষদাদার পারেশ হয় তো বারের সৃষ্টি হওয়ার সাথে সাথে সমস্ত গাছ হাসা ওঠে সমস্ত গাছ হাইসা ওঠে সবুজ পাতা দিয়ে ছড়া যায় হাসতে থাকে চক করতে থাকে সে হাসতে থাকে আফিয়ানা বা মাসানা আফিয়ানা বাদামা হামাচানা আফিয়ানা বাদামা হামাচানা ওই মূল কন বাড়ির প্রত্যেক আমার ভিতরে পাহাড় আসার জন্য এই জন্য আপনাদের মেহেন যদি মেরে উঠত আপনারা জীবন আপনারা বোঝানা আপনারা বোঝাচ্ছেন আপনারা বহাচ্ছেন আপনারা বসাচ্ছেন আমরা এর গিয়ে আপনাদেরকে ফেরা দিতে ওই চোখের পানির উপরে রেখা গেছেন মৃত্যুর সময় চোখে পানি নিয়ে আসে কবর কাটতেছেন যা বলতে বৃহৎ কাটতে কাটতে উঠবেন আমার সাথে রেওয়াজ আছে যা মরার সময় চোখে পানি নিয়ে উঠছেন আর জিজ্ঞাসা করছে সোনার বিবাহ উন্নত আমার উন্নতির পরে কে খাচ্ছে আমার জন্য আমি এসে তো আগ্রহ করছে রাখবার আমার উন্নতির পরে রাখবার হবে তো আল্লাহ বন্ধুকে শান্তলা দেখে হাবিহি লাউত রফু আলা আসফহুম তাকফরতাম ওয়া ওয়াকิดা আমি আপনাদের উম্মতের এটা ছেরা দেব না আমি আপনাদের উম্মতের জন্য আছি আপনাদের পুরো চিন্তা কারণ নাই আর শুনুন কে কোনরা আমি আপনাদের উম্মতের ব্যাপারে যাবতীয় সিনাপসে লড়ছে তো বলবা আপনাদের রক্ষা পড় এরকম আমি কে হতে ঠিক করবো না হিসাব নিতে দেন আল্লাহ বলবে বন্ধু বন্ধু বন্ধু তোমার উন্মত্রুটি আমি তোমাকেও জানতে দেবো না তুমি যদি কেন ব্যথা পাও তো তুমি কোশ হইতে পারবো না আমি পর্চার ভিতরে তোমার কথা চোখের পানি ঝড়া গেছে ওই উন্মতের জন্য কমর থেকে চালতে চালতে উঠবে হাদীদের ভিতরে আসবে যখন পর মারবে মকাবে মাহবুদে নিয়ে যাওয়ার জন্য তো হজ্লা উঠবে আর বলবে সাথে জাহাঙ্গার আমার সুন্দর তুমি জাহাঙ্গালের কিনারে রেখ তুমি আমাকে উঠাইতে আসছো চিবরিলিবরিল চিবরিল কালতে কালতে কখন তিন ও কুদ্রতিহী ও কোনো ইনসা নিহত কেউ উঠে আসবে আমার উন্নত ওরা পছন্দ করবে না ওরা আমাকে পছন্দ করবে না আখমারি এলেনা পছন্দ করবে না আল্লাহ কি শাস্তি তাদেরকে চুনিয়া দেবে সবচেয়ে বড় শাস্তি যেটার উপরে চোখের পানি আসা উচিত বিনা চুনিয়া ফেতায় ইমান ইমান ছাড়া জুবিনার থেকে চোরা যাবে বলেন একশো বড় মাছ মা ওরা অন্য দিদি আশ্বাস এক বাবাকে খসুয়া যায় একাগত দু হেকা বড়তে ওরা না শুয়াফ হেকার ওরা না কুকুর না না যায় আর হু হু হয় তো রফা আল্লাহ হু সেনাবা আল হল ঠিক না আর যদি একশ যায় তাহলে আল্লাহকে যদি কেউ ভয় করে তো আবেগ করে হাতে কাটি দিকে কারো হাতে কাটি দিকে সে আপনাকে নির্বাচিত আমি আমার মেলে তোমাদের কিনা রাখছি তোমাদেরকে মাফ করলাম যা কিছু আদেশ দ্বিতীয় রেবায়িতীয় রেজ আল্লাহ থেকে ওলামা দায়ের করবে কেম বলবে বলবে কি বলবে আমরা কোথায় প্রতিগুলোর তো জানলাতে চলে যেতেছে বকস আকবর না হোক বকস বৈজ্ঞান না হোক আমরা এদেরকে জানাইছি আমাদের কোন দাম নেই এখন এদেরকে জানলাতে পারবে নিজেছেন ঠিক না আমাদের ভিতরে সোয়াল হয় না আমাদের কোন কদর করে না সাথীরা আমাদের কোন কদর করে না কে আবতের মাঝে তো আল্লাহ করবে না আল্লাহ করবো আবার শহীদ উঠবো এক একজন উঠবো গোলামা যখন চিৎকার বেশি দিব তো আল্লাহ করবো এই জিনিস বিরামি নিয়ে আমার টাইম দিকে বসো বাজা একটু শেষ বাজা চাকু তোমরা চিৎকার দিও না কেন তোমাদের জিম্মারি শেষ হয় নাই তো জিম্মারি শেষ তোকে বললাম কি জিম্মারি আমার পন্থা যে বার করবো ওদিকে যদি পয়সা দিব আমি সফা হাতের একটি আর তোমাদেরকে দিবো আসুক হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে আপনি আমার উত্তম পয়সা যাবে এমন কে কে সুপারিশ করে পার করবে পয়সা যাবে জিম্মারি শেষ হয়ে নাই হইতে থাকুক চাইতে থাকো দেখি শেষ পুরো করতে ফাঁসে খেয়ে পয়সা যাবে বলবে এইবার সুপারিশের অধিকার দেবার সুপারিশ করো পার করতে থাকো যখন শেষ হয়ে যাবে আর কেউ থাকবে না আল্লাহ বলবে এবার তুমরা এবার আমি কি চাইতে পারো চাওয়াল আমি কি দিতে পারি নেব মে ভাইও মে দোস্ত মেজো হে চাপনা মহতা চন্দ্র সে আমার কথা যদি বুঝে আসা থাকে না এদের সবচেয়ে বড় গোষ্ঠিক এটা হবে ইয়াক রসুলা বিরাট দুনিয়া বেদাই রসুল উমার ছাড়া থেকে বাঙালি ফেয়া যাবে কয়জন বাঙালি আছে ওলামাকে চিকারি ছাড়া আছে বলে কয় পার্সেন্ট কয় পার্সেন্ট টিটকারি করে আর কয় পার্সেন্ট মহাপত করে বলেন আমাকে কয় পার্সেন্ট বলেন আপনাদের ধারণা কি নব্বই পার্সেন্ট করে আমাদেরকে নব্বই পার্সেন্ট মোহত করে তাহলে নব্বই যদি মোহত না করে নব্বই পার্সেন্ট যদি চিকিৎসা শ্রী হয় ওনা আমাকে চোখে দেখতে পারে না ও বেড়ে দোস্ত ওরা আজকে আর কম বোঝে না ওরা বোঝে রবীর সুন্দর চা ভেতর রাখে ওরা বোঝে চুম্প কে করে ওরা ওরা চিনে কে ওরা চিনেষে আল্লাহর দিকে কে ডাকে ওরা চিনে রবীর দিকে কে ডাকে ওরা চিনে সাকওয়ার কথা কে বলে ওরা চিনে সবরের কথা কে বলে ওরা বলে আমাদেরকে নামাজ করতে কে বলে ওরা বলে আমাদেরকে কে আল্লাহ হুকুমের দিকে ডাকে আমরা কমিশনিক থাকে ওরা কমিও চিনে না আলিও চুনে না এটা তো আমরা বিকাশ পয়দা করছি এটিকে আলিগার এটিকে কমি এরা কমি এরা আলিগার আরে আরে আমাদের ভিতরে ঢাকবে আব্বা আমাদের ভিতরে ঠাড়ে না ওরা কৃষক চুন না খোদার অস্তে খোদার কথম কসম কসম থেকে বাতিল করে আরে ওরা তো দাড়ি চিনে পিতাশী কমি চিনে না চিনে না ওরা চিনে দাড়ি কারণে সুরোকার ওরা আছে ওরা চিনে নবীর সাথে মোসাভা আছে নবীর মতো চেহারাকার নবীর মতো সুরজকার নবীর মতো তিরস্কার নবীর মতো কে কথা বলে নবীর উপরে কে চলে আমি শুধু আমার খ্যাত মধ্যে নিলাম আল্লাহ জোসুর সাথে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন কোন স্বাভাবিক ডাকতে হইলে ইয়াফুলকে পাঠায় দিতেন ইয়া অফুলো স্বাভাবিক মাথা দিয়া খ আর দরজা যখন করতো আর দেখতো ইয়ুর সামনে দাঁড়ানো আর কল্যাণ দিয়া ইশারা করত সব উপ একদিন আমার খুব কেউ যেন খট করে করতে চলে আমি করলাম তো দেখলাম যে দাঁড়ানো আমাকে মাথা ইশারা করতে আমি চিত্তা বললাম আজব তু রসমুল্লা আমি দূর সিরাজ ইহু তারা জিন্দগি হুদসে তাদের মাথের হিসাবে কাজ করছে যাকে ডাকতে হইতো সেই স্বামীকে ইহু তাকে টেন্ডা নিয়ে আসতো যেই হচ্ছে তার থেকে গেছে ইয় নিজেকে সহ্য করতে পারে নাই চলে রাখতে পারে নাই নদী বলতে নিয়ন্ত্রিত ছিলাম নদীকে উৎসাহিত আমি ইয়া পুর আর আমার সামনে রবি শূন্য ঢুকতেছে মানুষ করতেছে তুই তো বদল গাড়ি তুই আমার কথা বুঝে আসিস আত্ম থেকে পাক্কা নিয়োগ করিস আমার সিন হ্যারবি করে কাটবে সকল আমি সুযোগ পাবো কারো না কারো দাঁড়াবো আমি আর খেতার আপনারা মার সাথে পাইছেন না পারলেন হ্যাঁ তো দাউজালের সঙ্গে খেতালের ভিতরে ছিল আগাম না এখন লোহার ভিতরে হাত দিলে ঠিক কি ঠিক না আরে লোহা নরম হোক একি হোক আমার হান্ড্রেড হান্ড্রেড পরিমাণ আমার এটার ভিতরে কোনো কমই নাই ওলা নয় গ্রাম চাষ পেটে হাত লাগবে নরম না হইতে পারে কিন্তু পাথর পাঁচ তো আমরা নরম করা ছেড়ে উড়ে ছেড়ে উড়ে আমাদের কাছে দরিদ্র আমি তুলে যাবো আমার সাথে আছে এরকম ছেলে আছে এরকম ছেলে যার নামের উপরে বাড়িতে ঠান্ডা নামের উপরে নামের উপরে যদি তার এলাকায় নাম বলা হয় অবুক তো বোঝা যাবে টান্না উচ্চারণ কেন করছে করবে বস্তে আসার কোন প্রয়োজন নাই আমি বাড়িতে পৌঁছে আসতে আসবো আহমদুলিল্লাহ ওলামা হাত পিঠে লাগার কারণে এরকম নয়দ হইতে এখন যদি আপনাদের সামনে আপনি মাত্র চিল্লা শেষ হইতে তিন চিল্লা শেষ হইতে সাত দিন বেশি আপনাদের ক্রীড়া আমার সাথে আস শুধু আমাদের দিকে হাত লাগছে আর কতদিন করবি মরতে হবে না ব্যবস্থাগ্রহ করছিল আসলে আর কতদিন করবি মরতে হবে না আল্লাহর কাছে কি মুখ দেখাবি এতটুক সবটাই মনে হয়েছিল হয়ে গেছে চাইতে হবে কোথায় চলো দিন শিক্ষক ওই হাতে হায়াতকে গিলে রাখবে ওই হাতে ছোয়া দিলে রাখবে ওই পিঠ লাগবে ওই চিজ মর করবে যখন ইনশা আল্লাহ ফিরবে মানুষ ওই ব্যক্তিদেরকে দোয়া দিবে ওই ব্যক্তিকে দোয়া দিবে যার হাত না গাছ তারা ইনসান হইয়া বাড়িতে না দেবে না আমি বলি এই জন্য বেরোস্ত ল হয়ে যেতেছে আটটা বেসে যেতেছে আমি বলি এই জন্য আমাদের কদর ছিল কটর কটর কটর কটর কদর কদর পাঁচশা পর্যন্ত আমাদের দোয়ার ইন্ট্রেজার করতে আমাদের কদর বাজে হয়ে যেত আমরা যদি আমার মেহেন্দ্রে উঠি না চার থেকে নিয়োগ বাকি জিন্দিকে যতটুকাতে এই মেহেন্দ্রের জন্য আমি আমাকে আমার মকাবে আমি আমার চাগায় রায়খা আমার চাগায় রায়খা আমি আমার চাগায় খাইকা কোন জরুরি না আপনি হন এটা আমি আপনাদেরকে বলবো না হয়তো কেউ আপনাদেরকে বলবে কিন্তু আমি আপনাদের চাকরি আমি আপনাদের রক রেষা আমার রক রেশা আপনারা চিনেন এই আমি আপনাদেরকে বলবো আপনার মাথা থাকে আপনি সকাল সন্ধ্যা এটার পার করা আসেন না আপনি মাথাই থাকেন সকাল সন্ধ্যা পার করা আসেন মোহাম্মদ রসল দেখবে মোহাম্মদ রসলার কাছে সপ্তাহে দাঁড়া কিনারে লেগে যাবে আমার ওয়ারেসা দাঁড়ায় গেছে আমার কিস্তি কিনারে লেগে যাবে উন্মতের কিস্তি পারে লেগা যাবে মোহাম্মদ রসলার দিয়ে যাবে এই জন্য কে কে আত্মা বস থেকে জিনিস আমি আপনার দিকে নিয়ে আমি সকাল সন্ত্রাহ কেননা ওলামা ওলামা এক ওলা টানা টানে হাত উঠানো টুকর যে কোনো বেড়ে বেস্ত আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন যদি আমাদের কাছে সুযোগ থাকে সুযোগ সুযোগ যদি থাকে মাদ্রাসার সাথে সম্পর্কিত সামনে ছুটি আসতেছে মোট থেকে বেশি একটা দায়িত্ব নাই। ছুটি নেওয়া যেতে পারে এরকম যদি কেউ আমরা থাকবো হতে পারে যে আমি আজ হোক আর কাল হোক প্রতি সত্তর হোক আমি সময় বাহির খুঁড়া গ্রামাবে গ্রামাবে কঞ্চে কঞ্চে ঘুরা আমি আপনাদেরকে আমার দিলের কথা বলবো কেউ আমার তাকে আমি ডাক্তার নয়াবাজার থেকে রিক্সায় সরিয়ত সজপুর বাবা তোমার নাম কি তোর নামও বলছে বাবা আমাদের নবীকে তো আমাদের নবী আবদুল কাজে ছিল হাসা আমি চাঁকিবাজার ইসলামপুরে আমি ধরে ভাইও আমার চোখ পানি চলে আসছে আমি আমাকে মালামত করছি যে কোথায় চাকরিবাজার কোথায় নয়াবাজার কোথায় ইসলামপুর কোথায় নয়াবাজার এইখানে শহরের পরিবেশের ব্যক্তি যদি নবীশ আব্দুল কাদের চিলানিতে বলে এক হাত আমাকে বসতে দেয় না কোরআনের একা হাত আমাকে কুমাইতে দেয় না কোরআনের এক হাত আমাকে খাইতে দেয় না যদিও পরিসরে সাথীরা বলবে আপনি আমাদের উপরে তা করতেছেন আমাদেরকে ডাকতেছেন আমাদের কাছে এই টাকা যা করতেছেন ওই টাকা যা করতেছেন তোমাদের দুঃস্থ আমি আমার দিনের কাছে মজবুত আমি আমার কোরআনের আয়াতের মজবুত এই আয়াতের পাই নাই কোথাও আর তালাস পাই নাই আয়াত না খুদার প্রথম আমার সাথীদেরকে জিজ্ঞাসা আমি কতটুকু কমাই আমার করে গিয়ে করে। আমার গর্বারা আমার উপরে কতটুকু খোঁজ আমি করে সময় দিতে পারি না আমার পরিবারে জিজ্ঞেস করে। সময় আমার উপরে পেরে সান যে কখনো আসবে যে কোথায় বোঝা মোরা পুরাণেরা কারণ আমাকে বসতে দেয় না যে লোকদের এত কোরবানি করার পরেও এত মেহমুত করার পরেও কেউ কে আল্লাহ কাজ করে দাঁড়া চড়াবে কুরা করতে হলো না আল্লাহর নালগুর খালি আমি নবীদের কেয়ামত এর দিন কাজ করা কাটবো والله সুরসুহ সহেলো তারপর কাটবো والله মাসে পেটে রইলো তারপর কাটবো والله মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় তুমি মুসা সললে রইলো তারপর কাটবো আয় আল্লাহ নবীরা নয় সাবে নয় তো বস নুরাছাম যাচ্ছে দিন করলো তারপর কাটবো والله তুই আমাকে বল আপনাদের উপরে আমার দেশান হবে আমি বেঁচে যাবো আমার পরিবার পয়সা যাবে আমার বাবুকে বেঁচা যাবে সব আমার জন্য যে তখন মৃত্যুর খবর চলে আসে আমার গাছ গাছ না আমার দিন দিন না আমার ব্যবসা ব্যবসা না আমি কোন ছোট ব্যবসা করি না আমার ট্রেনের লসাতে কমতে কম দশ হাজার টাকা আমি সত্যি সত্য এই আয়াস আমাকে পেশা দিতে চাই না আপনারা ওলাম এই জন্য আপনাদেরকে বলতেছে এই আয়াস আমাকে বসতে দেয় না যে নদীকে পর্যন্ত কাজ করা চাষ করাবে তাই আমি ওয়ারে আমাকে তো ছাড়বে না আমাকে তোর কত দিতে পাবে এই জন্য বেরোস যদি আপনাদের কাছে সময় থাকে সময় ফারেক করতে পারেন এরকম কি আছে অলিতে গরিকে ঝুঁকা আপনারা বরিশাল শহরে জানেন না রাঙ্গাবাড়িতে কি করতেছে আপনারা বরিশাল শহরে জানেন না ঠেকুপাড়াতে কি করতেছে খ্রিস্টানু তরে তরে হারাইতেছে আমি ঢাকার থেকে আসবো আমি পরিষদ আপনাদের বরগুনা গেছি আপনাদের ওই পটুয়াখালী পারে যায়া দেখা আমার চক্ষু খুলে আমার জানা ছিল না ওই থেকে আমি নিজে করতেছি আমার পরিষদে আমার পদম পড়া দরকার আমার বরিশালে আমার মেহান্ন দরকার কেন্দ্রে আমার মাতৃভূমি এখানে আমি জন্ম নিচ্ছি এইখানের সাথে আমার সন্তুষ্ট এইখানে আমার মেহান্ন করা দরকার ওই গোয়ালা কোবল করতে কত মাসের ভিতরে আমি ছয়বার বার বরিশালে আসবো ছয়বার যদি থাকে এরকম কে আছে কঠিনই আমি ফারেক করব বা শুধু করে আমি আমি চিন্তা কুচিলার জন্য তৈরি আছি আর একটু দারান্তর করবো একটু একটু একটু দাঁড়ায় গেলে ভালো হয় আপনাদেরকে দাঁড়ানো করা উচিত কিন্তু আমরা একটু চেহারা দেখতে চাই একটু সংখ্যা দেখতে চাই একটু সংখ্যা একটু সংখ্যা দেখতে চাই যে আমরা অচুরি চেষ্টা করে পারে করবো তারপরে আমরা কমবেশি চিল্লা তিন চিল্লা যতটুকুই আমরা ইনশাআল্লাহ পাকে হব ভাই একজন কাশ্কিরওয়ালা হলে হবে না গোলাম একরামকে বেশিক্ষণ দাঁড়া পড়া এলাকায় আমার স্থপত নয় আপনারা যদি তা স্কিলের লোন বেশি আর যদি আপনারা চেহারা ছিলেন আরেকটা তো হইতে পারে প্রত্যেক গুলাম একরামের হাতে কাগজ পেয়াবেন একটা কাগজের টুকরা দিয়াবেন উনি উনার নাম লিখবে মোবাইল নাম্বার লেখবে মসজিদ লেখবে মাদ্রাসা লেখবে কাগজ পাইটা দিয়াবেন